উপলক্ষে আলোচনা নিয়ে আসসালামাইকুম ইসমিল্লাহমান আজকের পর্বে আল্লা সুবাহর দুইটি সমহান নাম সম্পর্কে আমরা জানার চেষ্টা করব সেই দুটি নাম হচ্ছে আল করিম এবং আল আকরম আল্লাহ তিনি আল করিম এবং তিনি আল আকরম আল করিম এই নামের অর্থ হচ্ছে যিনি মহানুভব উদার সম্মানিত মর্যাদাবান মহৎ এবং দানশীল আল আকরম এই নামের অর্থ হচ্ছে যিনি সবচেয়ে বড় যিনি সর্বোচ্চ পর্যায়ের উদার যিনি সর্বোচ্চ মর্যাদাবান সর্বোচ্চ সম্মানিত এবং সবচেয়ে বেশি যিনি দানশীল তিনি আল্লাহ তিনি এবং উদারতার কোন সীমা নেই শুরু শেষ নেই অসীম তিনি সৃষ্টি জগতের মাঝে অকাতরে কল্যাণ বিতরণ করে থাকেন কিন্তু এর জন্য কোন কিছুই তিনি বিনিময় দাবি করেন না তিনি মর্যাদা এবং সম্মানের পাত্র তিনি মর্যাদা এবং সম্মানের যোগ্য দাবিদার একক সত্তা কোরআনে আলাহামতাল আল করিম নামটি দুইবার উল্লেখ করেছেন এবং আল আকরম এই নামটি একবার এসেছে যেমন আল্লাহামতাল বলেছেন মা গর্বিক আল করিম হে মানুষ তুমি কিভাবে বিভ্রান্ত হলে কোন কারণ তোমাকে তোমার মহাসম্মানিত মহা উদার মহা মর্যাদা বান সম্পর্কে বিভ্রান্ত করল অন্য নিশ্চয়ই আমার রব অভাবমুক্ত অমোখাপেক্ষী এবং কারিম উদার মহানুভব এবং সম্মানিত আক্রম এই নামটি এসেছে সুরা আলাকে সেখানে আলসু ভাত বলে বুকাল আক্রম আপনি পড়ুন পাঠ করুন আপনার রবের নামে যিনি সবচেয়ে সম্মানিত সবচেয়ে উদার সবচেয়ে মহানুভব সুতরাং কারিম নামের ব্যাপকতা অত্যন্ত অধিক এর মাধ্যমে অন্যান্য গুণবাচক নাম সমূহে কেউ বোঝানো হয়ে থাকে এবং সেগুলো অন্তর্ভুক্ত হয়ে যায় এ প্রসঙ্গে বিস্তারিত আলোচনার দিকে আমরা প্রবেশ করছি কারিম আকরাম এবং ইকরম যেমন অন্যত্য সুতার আরেকটি গুণবাচক নাম এসেছে দুল জালায় আলিউল ইকরম যিনি মহাজৌলুসূর্ণ যিনি মহানুভব তিনি হচ্ছেন জুল জালা আলি ওয়াল ইকরম কারিম আকরম এবং ইকরম এই নামগুলো এসেছে কাফ রা মিম এই শব্দমূল থেকে এই শব্দমুলের মাধ্যমে দুইটি প্রধান অর্থ নির্দেশিত হয়ে থাকে প্রথম পর্যায়ের অর্থগুলো হচ্ছে উদারতা মহানুভবতা দানশীলতা যিনি উদার যিনি মহানুভব তিনি দানশীল এবং উপকারী তিনি আল্লা সুহানুয়া তায়ালা তিনি আল করিম তিনি আল আকরম সর্বোচ্চ পর্যায়ের এবং ইকরম তৃতীয় পর্যায়ের অর্থ হচ্ছে যিনি সম্মানিত উচ্চ মর্যাদাবান অভিজাত এবং মহত তিনি আল্লাহ সুবাহ তিনি আল আকরম এই শব্দমূলক অন্যান্য স্থানে আর অনেকবার এসেছে বিভিন্ন রূপে যেমন কোথাও এসেছে কারিমুন বা মহত মহান এই অর্থে কোথাও এসেছে কিরামান আল মুকরামিন এবং আল ইকরাম এভাবে সুতরাং আরবি ভাষাতে কারিম নামের মাধ্যমে শুধুমাত্র উদারতা এবং মহানুভবতাকেই নির্দেশ করা হয় না বরং অন্যান্য উদার গুণগুলো যেমন সহনশীলতা সদয় হওয়া দয়ালু হওয়া নম্র হওয়া, ধৈর্যশীলতা আভিজাত্য মহানুভবতা বিশুদ্ধ হওয়া খাঁটি হওয়া এবং উপকারী এসবগুলো অর্থকেই বোঝানো হয়ে থাকে কারিম নামের ব্যাপকতা এত বিশাল আল্লাহাম তাল্লাহার অন্যান্য গুণবাচক নামসমূহ কারিম নামের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যায় যেমন আল্লাহমাদাল্লার একটি উত্তম নাম হচ্ছে আল ওয়াহাব আল ওয়াহাব যিনি উপহার দাতা যিনি মানুষকে দান করে থাকেন বিভিন্ন কিছু কোন বিনিময়ের প্রত্যাশা ছাড়া তিনি মানুষের যোগ্যতা না থাকলেও মানুষকে বিভিন্ন বিষয় উপহার হিসেবে দান করে থাকেন এ কারণেই তিনি আল ওয়াহাব এভাবে তিনি যিনি আমাদের রিজিক প্রদান করে থাকেন। আমাদের যা কিছু প্রয়োজন সবকিছু একমাত্র আল্লাহ আল্লাহমাতের রাতে অবিরাম প্রদান করে যাচ্ছেন তিনি আর জাক এভাবে আল আফু এই নামটিও কারিম নামের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যায় আফু তিনি গুনা ক্ষমাকারী এবং পাপ মোচনকারী এবং এই ক্ষেত্রে শুধুমাত্র ক্ষমা করে দেওয়ার মধ্যে শেষ নয় বরং এমনভাবে আল্লাহ সুহামতাল্লা মানুষের অপরাধ গুনা এবং ত্রুটিসমূহকে ক্ষমা করে দেন যেন সেগুলোর কোন চিহ্নই অবশিষ্ট না থাকে অর্থাৎ তিনি সেগুলোকে মোচন করে দেন বা মুছে দেন যার কোন চিহ্ন বা দাগ পর্যন্ত অবশিষ্ট থাকে না আল্লাহ সুবাহতাল্লাহ তিনি এত উদার এত মহানুভব যে কারণেই তিনি করিম যে কারণেই তিনি আল আকরম শুধুমাত্র গুনা ক্ষমা করে দেওয়াই নয় বরং আল্লাহ সুহামতাল্লাহ চাইলে সেই গুণাকে নেক আমলেও পরিবর্তন করে দিতে পারেন মন্দ কাজকে তিনি নেকিতে পরিবর্তন করে দিতে পারেন তিনি মহানুভব তিনি আল আকরম এভাবে আল্লাহর আত্মাওয়া তওবা কবুলকারী যিনি ক্ষমাশীল এই নামটিও কারিম নামের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যায় এভাবে আশাকুর যিনি বান্দার কাজের মূল্যায়ন করে থাকেন যিনি গুণগ্রাহী যিনি বান্দার কাজের মূল্যায়ন এবং স্বীকৃতি প্রদান করেন তিনি আল করিম তিনি আশাকুর আল্লাহাল্লাহ তার উদারতার ব্যাপকতা আরেকটি উদাহরণ থেকে আমরা বুঝতে পারি তিনি কত উদার কত মহানুভব এবং কত বেশি দানশীল আমাদের আমলগুলোকে আল্লা সুত কবুল করে থাকেন এবং যদি সেই আমলে ইখলাস থাকে তাহলে সেই ইখলাসের মাধ্যমে আল্লাহ তাল্লাহ অল্প আমলেও অনেক অনেক বেশি বিনিময় এবং প্রতিদান প্রদান করে থাকেন যেমন আল্লাহ তাল্লাহ মুমিন বান্দাদেরকে ইমানদারদেরকে জান্নাত প্রদান করবেন অথচ জান্নাত লাভের জন্য যা করা উচিত তার কি বা আমরা করতে পারি আল্লাহ যাদেরকে জান্নাত প্রদান করেন তিনি তাদেরকে এটা তার রহমতের বহিপ্রকাশ হিসেবেই প্রদান করে থাকেন বান্দা তার আমলের মাধ্যমে কখনোই জান্নাত আমল করতে সক্ষম হয় না শেষ পর্যন্ত এটা আল্লাহর রহমত এটা আল্লাহমতাল্লাহর কারম উদারতা এবং মহানুভবতা যে তিনি তাদেরকে তারা যার যোগ্য তার থেকেও অনেক অনেক বেশি প্রদান করে থাকেন এবং জান্নাত হচ্ছে আল্লাহর উদারতা এবং মহানুভবতার একটি অন্যতম চূড়ান্ত দৃষ্টান্ত একটি নেক আমল্যের বিনিময়ে আলসোহ দশ কিংবা এর থেকেও বেশি প্রতিদান দিয়ে থাকেন অথচ গুনা করলে একটির বিনিময়ে কেবল কেবলমাত্র একটি লিপিবদ্ধ করেন এবং অনেক ক্ষেত্রে সেটাকেও তিনি ক্ষমা করে দেন দেন। কিছু ক্ষেত্রে তিনি দার গুণগত মানের উপর নির্ভর করে সেই গুনহাকে পর্যন্ত নেকিতে পরিবর্তন করতে পারেন এতটাই আলসোহাত উদার এবং মহানুভব তিনি আল করিম তিনি আল আকরম তিনি সর্বোচ্চ উদার সর্বোচ্চ মহানুভবেন সর্বোচ্চ পর্যায়ের অভিজাত আল্লাহ আরেকটি নাম হচ্ছে আল ওয়াদুদ যিনি প্রেমময় স্নেহশীল তিনি তার সৃষ্টির প্রতি প্রেম এবং ভালোবাসা রাখেন এই নামটিও আল কারিম নামের সঙ্গে সম্পর্কযুক্ত কাজেই আমরা বুঝতে পারছি যে এই শব্দটি কারাম বা আল আলকারিম এবং আল আকরাম এর ব্যাপকতা কত বিশাল এবং বেশি যেটা আমাদের সীমিত মানবীয় চিন্তা শক্তির মাধ্যমে ধারণ করাও মুশকিল যিনি উদার আচরণ করে থাকেন তিনি বাকিদের কাছে সম্মান লাভ করেন এই উদারতা তার মহানুভবতার পরিচয় এই মহানুভবতা সম্মান এবং আভিজাত্য লাভের কারণ হয়ে যায় যেমন আরবের সেই সমাজে রাসুল্লাহ সাল্লাই সময়ে কিংবা তারও আগে থেকেই তাদের মধ্যে প্রচলিত একটি কালচার বা সংস্কৃতি ছিল এরকম যে তারা পরিচিত কিংবা অপরিচিত সমস্ত মেহমানকে মেহমানদারি করত অতিথিদেরকে আতিথেয়তা করত এই আচরণের ক্ষেত্রে তারা কোন ধরনের কার্পণ্য বা কৃপণতা করত না উদারভাবে তারা মেহমানকে মেহমানদারি করত এবং এই আচরণ যাদের মধ্যে সবচেয়ে বেশি পাওয়া যেত তাদেরকে বাকি লোকেরা সবচেয়ে উদার এবং মহানুভব সম্মানিত হিসেবে সম্মান প্রদর্শন করত। মানুষ উদার এবং হোক মানুষের সমীমাবদ্ধতা রয়েছে একটি পর্যায়ে গেলে মানুষ আর কোন কিছু দিতে রাজি হয় না কিংবা একসময় সে বিরক্ত হতে শুরু করে সে যতই উদার এবং মহানুভব হোক না কেন এটাই হচ্ছে মানুষের বাস্তবতা মানুষের কাছে বারবার চাইলে মানুষ এক পর্যায়ে বিরক্ত হয়ে যায় অথচ আল্লা তিনি এত উদার এবং এত মহানুভব তার কাছে যদি আমরা না চাই দোয়া না করি তাহলেই বরং তিনি আমাদের উপরে অখুশী হন আল্লাহ সুহামতাল্লাহর কাছে আমরা যত চাইব তত তিনি আমাদের প্রতি খুশি হন এবং সমস্ত দিন এবং মানুষ সমস্ত সৃষ্টি মিলেও যদি আল্লা সুবহামতাল্লাহর কাছে দিন রাত চাইতে থাকে আল্লাহ সুবহামতাল্লাহর ভাণ্ডারে এতটুকু কমতি হবে না কারণ তিনি উদার তিনি মহানুভব তিনি দানশীল তিনি আল করিম তিনি আল আকরম রাসল সালাই্লাম এ কারণেই তিনি আমাদেরকে বলেছেন যখন তোমরা আল্লাহর কাছে চাইবে তখন অনেক বেশি বেশি চাইবে সবচেয়ে বেশি যেটা সেটাই তোমরা চাইবে যেমন জান্নাতের উদাহরণ দিয়ে রাসল সাল্লাম বলেছেন জান্নাতের ক্ষেত্রে আমাদের চাওয়া উচিত সর্বোচ্চ পর্যায়ের জান্নাত জান্নাত উল ফির দাউস আল্লাহ সুবাহর ভাণ্ডারের কোন কমতি নেই কাজেই চাওয়ার ক্ষেত্রে আল্লাহমাতাল্লাহর শান এবং মর্যাদার সঙ্গে সঙ্গতি রেখে যেন অনেক বেশি পরিমাণে আমরা আল্লাহ সুবাহ তাল্লাহার কাছে চাই তিনি বলেছেন যখন তোমরা চাইবে সবচেয়ে অনেক পরিমাণে আল্লাহ কারণ এটাই আল্লাহ শাহ এবং মর্যাদার সঙ্গে তিনি খুশি হন তিনি সন্তুষ্ট হন তিনি আল করিম তিনি আল আকরম কোরআনের অন্যান্য স্থানে কারিম নামটি এই ধরনের উদারতা মহানুভবতা এবং সম্মান মর্যাদা আভিজাত্য এসকল অর্থে ব্যবহৃত হয়েছে যেমন আল্লাহ জান্নাজি ব্যক্তিদেরকে যে রিজ্ক প্রদান করবেন সেই প্রসঙ্গে কোথাও বলেছেন ওয়ারিজ কুনিম এটি হচ্ছে একটি সম্মানিত রিজ্ঞ আবার ইসুফ আলাহিসামের সেই ঘটনা যখন মিশরের মহিলারা ইসুফ আলাহিসামকে দেখে তার সৌন্দর্য দেখে অভিভূত হয়ে গেল এবং তারা বলতে শুরু করল যে তিনি কোন মানুষ নন বরং যেন তিনি একজন ফেরেস্তা সেই সময়ও তারা ক্যারিম বলে ইসুফ আলাহিসামের সৌন্দর্যকে ব্যাখ্যা করেছিল তারা বলেছিল ইনহাজা ইকরিম এত মানুষ নয় এ যেন একজন সম্মানিত ফেরেস্তা সুতরাং ইসুফ আল্লাহ সেই কারিম বা সম্মানিত ফেরেস্তা কোরআনকে আল্লাহ বিভিন্ন স্থানে বর্ণনা করেছেন কিতাবুন কারিম হিসেবে কারণ এটি একটি সম্মানিত কিতাব এটি একটি মর্যাদাশীল অভিজাত কিতাব এবং একই সঙ্গে কোরআন হচ্ছে উদারতার একটি উৎস মহানুভবতার একটি উৎস উদারভাবে অনিশেষভাবে কোরআন মানুষকে উত্তম এবং সত্য পথের যাচ্ছে। আমাদের যা কিছু প্রয়োজন সবকিছু আলসু মহামনের মাধ্যমে আমাদের জন্য দিক নির্দেশনা প্রদান করে যাচ্ছেন এই অর্থেও কোরআন হচ্ছে একটি কারিম গ্রন্থ কিতাবিম কোরআনের দুইটি স্থানে আলসু মাহাতা তার কারিম নামকে তার নিজের উত্তম কোনোবাচক নাম হিসেবে ব্যবহার করেছেন তার প্রসঙ্গে আমরা শুরুতেই বলেছিলাম সম্পর্কে মা মানুষ তোমরা কিভাবে বিভ্রান্ত হলে তোমাদের উদার মহানুভব মহামহিম সম্মানিত রব সম্পর্কে অথচ তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন তোমাদেরকে সুবিনস্ত করেছেন এবং তোমাদের আকৃতিকে সুষম ভারসাম্য পূর্ণ করেছেন তিনি যেভাবে ইচ্ছা সেভাবে তোমাদেরকে সুন্দর আকৃতিতে গঠন করেছেন কিভাবে তোমরা সেই মহানুভব রব সম্পর্কে বিভ্রান্ত হলে সুলাইম তিনি অমোকাপেক্ষী এবং মহানুভব উদার তিনি প্রচুর পরিমাণে দানশীল এবং দয়ালু সেই ঘটনার প্রসঙ্গে সুলাইম আলাহিসাল্লাম আল্লাহমাত গুণবাচক নামের মাধ্যমে কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন যখন সাবার রানী সেই সিংহাসনকে চোখের পলকের মধ্যে সুলাইমান্লামের সামনে এনে রাখা হয়েছিল কোরআনে এসেছে যার কাছে কিতাবের জ্ঞান ছিল সে বলল আপনার কাছে আপনার চোখের পলক ফেলার পূর্বেই সেই সিংহাসন আমি এনে হাজির করে দেব এরপর যখন সেটা সুলাইমের সামনে এনে রাখা হল সুলাইমান দেখলেন সেটা তার সামনে রক্ষিত তখন তিনি বললেন এটা হচ্ছে আমার রবের অনুগ্রহ ফাদলি ফাদবী এটি হচ্ছে আমার রবের অনুগ্রহ এবং এর মাধ্যমে তিনি আমাকে পরীক্ষা করছেন যে আমি কি কৃতজ্ঞতা প্রকাশ করছি নাকি অকৃতজ্ঞতা প্রকাশ করছি এরপর সালাইম বলেছেন ওমানা ইয়াসকরি ওমানা রব্বিউন করিম যে সুক্রিয়া প্রকাশ করল কৃতজ্ঞতা প্রকাশ করল সে তো নিজের উপকারের জন্যই কৃতজ্ঞতা প্রকাশ করল আর যে অকৃতজ্ঞতা প্রকাশ করল তার জানা উচিত তার জেনে রাখা উচিত যে আলসমানতালা তিনি অমুখাপেক্ষী জ্ঞানীন করিম অভাবমুক্ত এবং কৃপাশীল যারা আরবি ভাষার ভাষাবিদ তারা কারাম কা সেখান থেকে করিম নামের উৎপত্তি সেই কারাম শব্দের ব্যাখ্যা প্রদান করেছেন তারা বলেছেন যিনি প্রচুর পরিমাণে খরচ করেন দান করেন এবং মানুষকে প্রদান করেন এবং সেই প্রদান করার ক্ষেত্রে নিজের অন্তরে কোন ধরনের সংকীর্ণতা অনুভব করেন না কৃপণতা অনুভব করেন না বরং দান করার মাধ্যমে কাউকে কিছু দেওয়ার মাধ্যমে তিনি অন্তরে ভালো অনুভব করেন এবং যিনি প্রতিটি কল্যাণমূলক কাজে ভালো কাজে খরচ করেন প্রদান করেন এই বৈশিষ্ট্য এটাই হচ্ছে আলকারাম। ইমাম গজি রাহিমাউল তিনি বলেছেন কারাম হচ্ছে এমনভাবে দান করা উদারতার সঙ্গে দয়ার সঙ্গে নম্রতার সঙ্গে এমন কি যদি কেউ কিছু নাও চায় এরপরেও তাকে সেগুলো প্রদান করা এবং নিজের কাছে যে বিষয়গুলো প্রিয় এবং দামি মূল্যবান সেই বিষয়গুলো প্রদান করা কে উদার কে মহানুভব কে দানশীল এই বিষয়ের সংজ্ঞায় আরেকজন আলেম তিনি বলেছেন যিনি কোন কিছুর বিনিময় ছাড়াই মানুষকে দান করেন কোনো বিনিময় প্রত্যাশা না করেই যিনি প্রদান করেন এবং কোন কিছু দেওয়া বা দান করার কোনো কারণ না থাকলেও যিনি দান করেন তিনি সবাইকে নির্বিশেষে দান করে থাকেন মুসলিম কিংবা কাফের নেককার কিংবা ফাসেক নির্বিশেষে সবাইকে যিনি প্রচুর পরিমাণে উন্মুক্তভাবে দান করেন তিনি হচ্ছেন করিম এবং এই সকল দানের বিনিময়ে তিনি কোনো কিছুই বিনিময় প্রত্যাশা করেন না এই প্রসঙ্গে সালাফদের ঘটনা থেকে একটি চমৎকার উদাহরণ রয়েছে আল্লাহামতাল্লাহ তিনি আল ক্যারিম তিনি আল আক্রম তিনি উদার তিনি মহানুভব তিনি সম্মানিত তিনি তিনি কিভাবে মানুষকে দান করেন এবং সেই বিষয়ে দৃষ্টান্ত তিনি একবার একটি এলাকা দিয়ে অতিক্রম করে যাচ্ছিলেন সেখানে একজন ব্যক্তিকে তিনি কোরআন তিলাওয়াত করতে শুনলেন সেই ব্যক্তি কোরআনের সেই আয়াত তিলাওয়াত করছিলেন যেখানে আল্লাহমাতলা ইসলামের ঘটনা আলোচনা করেছেন এবং আয়ুব আলাহ ইসলামের সাবর বা ধৈর্যকে প্রশংসা করেছেন আল্লাহ বলেছেন এখানে আল্লা সুত বলেছেন আমি তাকে পেয়েছি সবরকারী বান্ধা হিসেবে ইন্না হু সোয়াবীরা নিহ আউ আব কত চমৎকার বান্দা ছিল সে নিহ আউ আব সে ছিল আল্লাহর দিকে অভিমুখী আল্লাহ প্রত্যাবর্তনশীল একজন বান্দা কত চমৎকার চমৎকারী এ তিলত শুনে আবেগ হলেন এবং কেঁদে ফেললেন যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করছিল সে অবাক হয়ে গেল এবং বলল যে আপনি কেন কাঁদছেন জুনায়দ তিনি ব্যাখ্যা করে বললেন তুমি কি এই আয়াতের কারণে অবাক হওনি আশ্চর্য হওনি এই যে সবর করার শক্তি যে কারণে আল্লাহ আয়ুবকে প্রশংসা করেছেন অথচ আইব তিনি এই সবর করার শক্তি কোথায় পেয়েছেন আল্লাহ তিনি এই সবর করার শক্তি প্রদান করেছেন আবার আল্লাহ থেকে এই শক্তি লাভ করে আইব যখন সবর করেছেন আল্লাহ সেই কাজকে কবুল করে নিয়েছেন এবং কবুল করে নিয়ে আবার তাকে প্রশংসা করেছেন অথচ আল্লাহ যদি তাকে এই শক্তি না দিতেন আইব কিছুতেই সবর করতে পারতেন না সুতরাং এই আয়ত্তের ঘটনার মাধ্যমে জুনাইদ আল বাগদাদি রাহিম তার কাছে আল্লাহর বরত্ব উদারতা এবং একটি দৃষ্টান্ত ফুটে উঠল তিনি দেখলেন আল্লাহ এত উদার এত মহানুভব এত দানশীল এবং এমনভাবে তিনি আল কারিম তিনি আল আকরাম যিনি বান্দাদেরকে বিভিন্ন বিষয়ের প্রয়োজনীয়তা পূরণ করে দেন এবং সেগুলো বান্দাদের প্রতি দান করেন অথচ আল্লাহর কাছ থেকে পাওয়া সেই বিষয়কে যখন বান্দা আল্লাহর জন্য উৎসর্গ করে আল্লাহর জন্য বিনিয়োগ করে কোরবান করে ভালো কাজে খরচ করে তখন আল্লা আবার সেই বান্দাকে প্রশংসা করেন অথচ শুরুতে এই বিষয় আল্লাহ তাকে দিয়েছেন আল্লাহ যদি তাকে না দিতেন সে কখনোই সেই আমল করতে পারত না কাজেই আল্লাহর কাছ থেকে পেয়ে কেউ ভালো কাজ করল আবার আল্লাহ তাকে প্রশংসা করছেন। এভাবে আল্লাহ সোহা তাল্লার উদারতা এবং দানশীলতার এত চমৎকার একটি দৃষ্টান্ত দেখে জুনায়দ আল বাগদাদি তিনি আবেগে কান্নাই ভেঙে পড়লেন রাসুল্লাহ সালাই তিনি আমাদেরকে বলেছেন ইহমুন ইউিবুল কারাম। নিশ্চয়ই আল্লাহ তিনি করিম তিনি কারামকে পছন্দ করেন আল্লাহ তিনি উদার তিনি মহানুভব তিনি দানশীল তিনি উদারতা মহানুভবতা এবং দানশীলতা এগুলোকে পছন্দ করে থাকেন এবং এই ধরনের আচরণ বা উদারতা মহানুভবতা এবং দানশীলতা এগুলো মানুষের ইমানের সাথে সংযুক্ত যেমন হাদিসে এসেছে রসুল্লাহ সাল্লি সাল্লাম তিনি বলেছেন মনকানুব্লাহিউলিয়াউমিল আখির ফালুক রিম যে ব্যক্তি আল্লাহ এবং পরকালের উপরে সে বিচার দিবসের উপরে ইমান রাখে আখিরাতের উপর ইমান রাখে তার উচিত সে যেন মেহমানকে সম্মান করে সে যেন তার অতিথিকে সম্মান করে মেহমানদারি করে আরেকটি হারিসে রাসুল্লাহ তিনি বলেছেন দানশীল ব্যক্তি উদার ব্যক্তি সে আল্লাহর নিকটবর্তী সে জান্নাতের নিকটবর্তী এবং মানুষেরও নিকটবর্তী এবং জাহান নাম থেকে সে দূরবর্তী আর যে ব্যক্তি খরচ করতে চায় না যে কৃপন যে উদার নয় যে দিতে চায় না কোনো কিছু সেই কৃপন ব্যক্তি বা বখিল ব্যক্তি সে আল্লাহ থেকে দূরবর্তী সে জান্নাত থেকে দূরবর্তী মানুষ থেকে দূরবর্তী এবং জাহান নামের নিকটবর্তী সুনানে নাসাই সেখানে আরেকটি হাদিসে শেষের দিকে এসেছে রাসুল্ল সাল্লাই্লাম তিনি বলেছেন যে কয়েকটি বিষয়কে আল্লাহ স্লাম তালা একত্রিত করবেন না তার মধ্যে একটি বিষয়কে তিনি উল্লেখ করে বলেছেন যে একজন মুসলিমের অন্তরে একদিকে আল্লাহর প্রতি ইমান আরেকদিকে কৃপনতা এই দুইটি বিষয়কে আল্লাহ কোন মুসলিমের অন্তরে একত্রিত করবেন না কোন মুসলিমের অন্তরে আল্লাহর প্রতি ইমান এবং কৃপণতাকে আল্লাহ একত্রিত করবেন না কাজেই উদারতা দানশীলতা এগুলো হচ্ছে ইমানের সাথে সংযুক্ত একটি বৈশিষ্ট্য আজকের পর্বে আল্লা সাল্লার দুইটি নাম সম্পর্কে আমরা জানলাম আল করিম এবং আল আকরম আকরম কারিমের আধিক্যকে বোঝানো হয়ে থাকে যেমন কাবির সেখান থেকে আকবর এভাবে ক্যারিম সেখান থেকে আকরম আল্লাহামতাল তিনি আল আকরাম যিনি সর্বোচ্চ পর্যায়ের উদার সম্মানিত এবং অভিজাত আয়াতে আল্লাহাম ইকর ও রব্বুক আল আকরম পড়ুন পাঠ করুন আপনার সেই রবের নামে যিনি আল আকরম তিনি মহা দানশীল মহা উদার মহানুভব এবং সম্মানিত আল্লাহ তিনি নিজে সবচেয়ে সম্মানিত সবচেয়ে বেশি মর্যাদাশীল এবং উদার এবং মহানুভব সেই আল্লাহমতার কাছে তার কোন বান্দারা সম্মানিত এবং অভিজাত এই প্রসঙ্গে আমাদেরকে জানিয়ে দিয়েছেন আল্লাহ বলেছেন ইন্না আকরুম ইন্দ কাকুম নিশ্চয় আল্লাহর কাছে সবচেয়ে বেশি সম্মানিত তারাই যারা সবচেয়ে বেশি তাকুয়া অবলম্বন করে যারা সবচেয়ে বেশি পরহেজ গাড়ি অবলম্বন করে সেই রকম বান্দারাই আল্লাহর কাছে যিনি আল করিম যিনি আল আকরাম তার কাছে সবচেয়ে বেশি সম্মানিত কুনা থেকে বেঁচে থাকা পরহেজ গাড়ি অবলম্বন করা এবং তাকে অবলম্বন করা এটি হচ্ছে আল্লাহ সুহান সম্মান লাভের একটি উপায় আল্লাহ তিনি উদার তিনি এবং সম্মানজন আচরণ এগুলোকে পছন্দ করে থাকেন সম্পর্কে জানতে ভিজিট করুন www.raindropsmedia.org অথবা or to our www.facebook.com www slash raindrops media or YouTube channel www.youtube.com slash raindrops